الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فناه ضلنا ومن يضهله فلا ونشهد أن لا إله إن الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمداً عبه ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى জির হি সসন্নী মূষা আল্লাহ তালার ফজল আল্লাহ তালার করম আল্লাহ তালার মেহরবাড়ি যিনি আমাদেরকে একে অপরকে আল্লাহ তালার জন্য মহাব্বত করার তাহলে আমরা একে অপরকে আল্লাহ তালার জন্যই মহাব্বত করি হুজুর যে বলছেন মানা না আমাদের একে অপরের মহাব্বত যদি আল্লাহ তালার জন্য হয়ে যায় তো আশা করা যায় আমরা আর সে নিচে ছায়া ফেয়ে যাব। রসুল করিম সাল্লাহ তালী সাল্লামের সাথ করেন হাসলের ময়দানে একজন ঘোষক ঘোষণা দিবে আইনাল মোতাহ আব্বা নফিল্লা ওই দুজন মানুষ কোথায় যারা একে অপরকে আল্লাহ আল্লাহতালার জন্য ভালোবাসত তো অসংখ্য মানুষ দাঁড়াবে আমি তো অমুককে ভালোবাসতাম আল্লাহ তালার জন্য আল্লাহ তালা তাদেরকে আর সে আজিমের নিচে ছায়া দিয়ে দেবেন আমাদের কটগ্রামের আল্লাহের হায়াতের মধ্যে ভর্তি করে দোয়ার ভরকতে আপনাদের দোয়ার ভরকতে আল্লাহ তালা আমাকে আবার আপনাদের মধ্যে ফিরাইয়া দিছে আমাদের কেন নিছে উত্তর হবে আমার গুনায়ের কারণে নিছে আর যদি বলি কেন দিছে তো উত্তর হবে আপনাদের দোয়ার ভরকতে আল্লাহ তালার ফজলে দিছে আপনারা আমার জন্য দোয়া করছেন দেশের হাজারো লাখও মানুষ আমার জন্য দোয়া করছে আমিও জেলখানায় বসে তাদের জন্য এভাবে দোয়া করছি আল্লাহ আমার জন্য যারা দোয়া করতেছে আল্লাহ তাদের সকলকে আপনি আপনার বলি বানায় আপনি মানে এর চেয়ে বড় প্রাপ্তি তো আর দুনিয়াতে আর কিছু নাই। আমি আরেক দিন আপনাদের সামনে বলছিলাম নবী হওয়ার সুযোগ তো নাই রসুল হওয়ার সুযোগ তো নাই সাহাবি হওয়ার সুযোগ তো নাই আমরাও অনেকে ইচ্ছে করলে এখন মোফাসের হয়ে যাব এই সুযোগ এখন নাই অনেকে ইচ্ছে করলে ফকি হয়ে যাব এই সুযোগ এখন নাই আমাদের অনেকের পক্ষে এখন ডাক্তার হওয়ারও সুযোগ নাই ইঞ্জিনিয়ার হওয়ারও সুযোগ নেই আমি ইচ্ছে করলেই মন্ত্রী হওয়ার সুযোগ নেই আমি ইচ্ছে করলেই এমপি হওয়ার সুযোগ নেই লেকিন আমি ইচ্ছে করলেই আল্লাহর অলি হইতে পারি কীভাবে বলুন আল্লাহর ওলি হওয়ার সুযোগ আছে কি আমাদের সামনে কার কার সামনে ওলি হওয়ার সুযোগ নেই সকলে সামনে আল্লাহর বলি হওয়ার সুযোগ আছে চাই আমি ইংরেজি শিক্ষিত হই চাই আমি মাদ্রাসাহে পড়ুয়া হই চাই আমি অশিক্ষিত আনপড়েই হই না কেন চাই আমি গ্রামের হই চাই আমি শহরের হই চাই আমি ধনী হই চাই আমি দরিদ্র হই চাই আমি সাদা হই আর চাই আমি কালো হই চাই আমি পুরুষ হই চাই আমি মহিলা হই আমি যে কোনো যোগ্যতারই হই না কেন আমি কিন্তু আল্লাহর বলি হওয়ার যোগ্যতা আল্লাহ তালা আমার ভিতরে রেখে দিছে আল্লাহর অলি হওয়া দুনিয়াতে সবচেয়ে বড় কিছু হওয়া সমস্ত নবীরা অলিও ছিলেন বলেন সমস্ত নবীরা কি ছিলেন সমস্ত নবী অলি সমস্ত রসুল ওলি কিন্তু সমস্ত ওলি রস না সমস্ত ওলি কিনা নবী না সমস্ত মানুষ আল্লাহর ওলি হওয়ার সুযোগ আছে সমস্ত মানুষ আল্লাহর ওলি হওয়ার কী আছে সুযোগ আছে কার জন্য সুযোগ নাই যে মনে করে আমার সুযোগ নেই সে তার জন্য সুযোগ নাই। আর যে মনে করে আমি আল্লাহর অলি হওয়ার সুযোগ আছে তো আল্লাহ তালা তাকে আল্লাহর অলি বানাই দেবে হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই একবার বাইতুল্লাতে আমাদের হজরত আদিফ শাহ হজুরকে বলেন আরাফার মাঠে বলেন যে আল্লাহ তালা তার দোয়া কবুল করে না তো তিনি বলেন যে যে মনে করে আমার দোয়া কবুল হয় নাই শুধু তার দোয়াই কবুল করে না বুঝেন নাই কথা যে মনে করে আমার দোয়া কবুল হয় নাই তো তার দোয়া আল্লাহতলা কবুল করে না তুমি তো মনে করতেছো আমি কবুল করবো না তো আমি কি লেখা করতাম কী হয় এই কে কে আল্লাহর বলি হইতে পারে যে যে ধারণা রাখে যে আল্লাহ তালা আমাকে আল্লাহর বলি বানাইতে পারে বলে আল্লাহ তাকে আল্লাহর বলি বানাইয়াই দেবে এই হুজুরের সামনে কথা বলা মানে আমি আমার ভুলে যাওয়া সবক দোহরানো আমার সবক যদি ভুল হয় ও আমাকে ঠিক করে দেবে আজকে অনেক ওলামা একরাম আসছেন আলহামদুলিল্লাহ আমাদের শাশি আলীর পিসা পুজোর আসছেন শাশি আলী মাদ্রাসা চাঁদপুর আমার আব্বা অনেক বড়ো বুজুর্গ ছিলেন শাশি আলীর পিসা পুজোর আসছেন আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অনেক ওলামা একরাম আসছেন আপনারাও যারা দূর দূর থেকে আমাকে মহাবত করেন আপনারা আসছেন কিন্তু আপনাদের সামনে আমি আমার ভুলে যাওয়া সবক গত চার মাস যে সবক দোহরাইতে পারি নাই ওই সবক আবার ধরাই আই একটা সুরাও যদি কেউ চার মাস এক না পড়ে তো ভুলে যায় ভুলে যায় না বলে ভুলে যায় অনেক কথাই ভুলে গেছি আমি অনেক কথাই ভুলে গেছি আমি যেন কথায় হারায় গেছে আমার তো আমি আমার এই ভুলে যাওয়া সবক আপনাদের সামনে ধরাইতেছি বলে আল্লাহর বলি যদি প্রশ্ন করা হয় আল্লাহর বলি আল্লাহ তালা সহজ ভাষায় উত্তর দেন আল্লাহ যারা না ওয়ালা এবং ওয়ালা এরা হলো আল্লাহর বলি ইমান ওয়ালা তাকওয়াওয়ালা বলেন ইমান ওয়ালা ওয়ালা এই হলো আল্লাহর বলি এখন না দাওরা হাদিস পাশ শর্ত লাগাই আসছে না এরকম শর্ত না কামেল পাস করার শর্ত না এটাও শর্ত না মাস্টার্স পাস করার শর্ত না এটাও শর্ত না আল্লাহর বলি হওয়ার জন্য শর্ত শুধু দুইটা একটা হলো ইমান হওয়া আরেকটা হলো তাকওয়া হওয়া ইমান হওয়া আর কি হওয়া বলেন তাকওয়া হওয়া আর সহজ ভাষা তাকওয়া কাকে বলে সহজ ভাষায় আলামা তকি উসমান তাহ বরাক তিনি বলেন তাকওয়া হলো সমস্ত ফরাইজ ফরজ ইবাদতগুলো ওয়াজিবাত ওয়াজিবগুলো সন্ন্যত মোয়াক্কাদাগুলো এবং মোস্তাহাত এগুলো পুরো পুরো আদায় করা আর এরপরে এক এক গুনা ছেড়ে দেওয়া গুণা ছেড়ে দেওয়া বলেন কি ছেড়ে দেওয়া গুণা ছেড়ে দেওয়া ফরাজ ফরজনামাজগুলো আদায় করা ওয়াজিব আদায় করা সুন্নতে মোয়াক্ষাদাগুলো আদায় করা মোস্তাহাবাদগুলো আদায় করা এই চারটার পরে গুনাগুলো ছেড়ে দেওয়া এই লোকটাই হয়ে যায় মোত্তাফি আর এই লোকটাই হয় আল্লাহর বলি তাহলে এর জন্য কী যোগ্যতা লাগে আদমের জন্য কোনো যোগ্যতাই লাগে না উজুদের জন্য যোগ্যতা লাগে ইসবাতের জন্য যোগ্যতা লাগে নসির জন্য যোগ্যতা লাগে না গুণা ছেড়ে দেয় এর জন্য কোনো যোগ্যতা লাগে না বলেন গুণা ছেড়ে দেওয়া এর জন্য কি লাগে না কোনো যোগ্যতা লাগে না হ্যাঁ ইবাদত করার জন্য কিছুটা যোগ্যতা লাগে লকিন গুণা ছাড়তে কোনো যোগ্যতা লাগে না ভিন নারী থেকে আমার চোখ নিচু করা এটা কোন কোন যোগ্যতা লাগে সবাই বলেন না এটার জন্য কি পাস করতে হয় কোনো কিছু পাস করা লাগে বলেন আচ্ছা আমি গান না এটার জন্য কি কি যোগ্যতা লাগে কোনো যোগ্যতা লাগে যে বলছেন হারাম প্রেম না করা এটার জন্য কোন কোন যোগ্যতা লাগে আচ্ছা ঘুষ না খাওয়া এর জন্য কি কি যোগ্যতা লাগে আচ্ছা দুর্নীতি না করা এর জন্য কি কি যোগ্যতা লাগে কি হয় मद ना खाज की की योग्यता लागे दिस ना देखा कि लागे रास्ते भीन नारे दिखे चोख ना तोलाटर जो की योग्यता लागे तेली बोझा गेसे मान गुना झेड़े देने की गुणा ड़े दे मानी हलो गुणा झेड़े देवा ये शब्दा जो मन है আর আমরা এই শব্দটা যদি মনে করতে পারি তাকোয়া মানি হলো গুণা ছেড়ে দেওয়া বলেন তাকুয়া মানি কি বলেন তাকওয়া মানে হলো গুণা ছেড়ে দেওয়া তাহলে যেই মুসলমান ইমানের সাথে থাকে ফরাইজ ওয়াজিবাদ সুনতে মোয়াকা মুস্তাহাবাদ এগুলো ঠিক ঠিক মতো আদায় করে এরপরে সমস্ত গুণা ছেড়ে দেয় এই মুসলমান মোত্তাকি হয়েছে। যায় আর আল্লাহ বলেন মুত্তাকি যে সেই আমার বন্ধু কি হয় ইমানের সাথে মুত্তাকি যে সেই আল্লাহতালার বন্ধু এজন্য মেরে ভাইও আমাদের এখানে জমা হওয়ার মাকসাদ শুধু জমা হওয়া নয় এরকম উদ্দেশ্য জমা হওয়া উচিত আমরা এখানে কেন আসি এখানে কেন আসব এখানে যাব শুধু গুণা ছেড়ে দেওয়ার এক জজবা তৈরি করা বলেন গুণা ছেড়ে দেওয়ার কি তৈরি করা বলেন এক যজা তৈরি করা বলে গুণা ছেড়ে দেওয়ার যোগ্যতা নষ্ট করে দেওয়া এটা নয় গুণা ছেড়ে দেওয়ার যোগ্যতা গুণা ছেড়ে দেওয়ার যোগ্যতা হারানো যোগ্যতা নষ্ট করা নয় করা উচিত আলার রহমতুল্লাহ বলেন যোগ্যতা নষ্ট করা নয় বলকে যোগ্যতা থাকবে যশ নষ্ট করা কথা বুঝে এসছে নি বলেন চোখের দেখার যোগ্যতা এটা চোখের দেখার যোগ্যতা এটা যা যে চোখে দেখে না তো সে না দেখার উপরে নেকি হবে না যে চোখে দেখে না না দেখার উপরেই কী হবে না বলেন অন্ধ সে বলে আমি জীবনে কখনো ভিন নারীর দিকে তাকাই নাই নেকি হবে কেন হবে না সেটা তার দেখার যোগ্যতাই নাই যা দেখার যোগ্যতা নাই সে না দেখার উপরে গুণা হবে না তাইলে হজরত আল্লাহ রহমতুল্লাহ বলেন যোগ্যতাকে মুছে দেওয়া যোগ্যতা নষ্ট করে ফেলা এটার নাম তাকোয়া নয় বলকে যোগ্যতা বহাল রেখা জজবা নষ্ট করে দেওয়া এটাকে বলে তাকোয়া কী হয় যোগ্যতা বহাল আছে কানে শোনার যোগ্যতা বহাল হারাম শুনবো না জিববার যোগ্যতা বহাল বলার যোগ্যতা আছে হারাম বলবো না ঘুষ খাওয়ার যোগ্যতা আছে ঘুষ খাবো না সুদ খাওয়ার ব্যবস্থাপত্র আছে লেকিন খাব না সুদ খাওয়ার ঘুষ খাওয়ার ব্যবস্থাপত্র আছে লেকিন খাবো না মিন নারীর দিকে চোখ তোলার যোগ্যতা আছে লেকিন তুলবো না হারাম ছবি দেখার যোগ্যতা আছে লেকিন দেখবো না আমার ঘরে ডিশ রাখার যোগ্যতা আছে আমি রাখবো না হারাম ছবি দেখার যোগ্যতা আছে আমি করবো না বলে এটাকে বলে তাকোয়া এটাকে বলে কি বলে যোগ্যতা বিলীন করে দেওয়া এটার নাম তাকোয়া নয় বলকে যোগ্যতা তো ঠিক আছে লেকিন যজবাকে বিলীন করে দেওয়া কী কী বিলীন করে দেওয়া বলেন আমাদের পরিষ দামা কাতহং তিনি একবার কুমিল্লা টাউন হলেই বড় মজা করে তা তাকোয়া বললেন তিনি বলেন যে একটা হলো একটা হলো গুনার সাজা আরেকটা হলো এই নেকির মজা গুনাহের মজা একটা হলো গুনাহের মজা আরেকটা হলো গুনাহের সাজা বলেন একটা হলো কি গুনাহ করতে মজা আছে কিনা আচ্ছা নামাজ পড়তে যতটা মজা গুণা করতে মজা এর থেকে বেশি না কম আপনাদের কাছ থেকে বেশি মনে হয় আমরা যারা আছি আমাদের কাছে বেশিই মনে হয় আমাদের কাছে গুণা বেশি মনে হয় মজা বেশি মনে হয় কিন্তু আল্লাহওয়ালাদের কাছে সেজদার মজা বেশি মনে হয় বাহার হাল আমরা আমরা হিসাবে ফতোয়া দেই একটা হলো গুনাহের মজা আর একটা হল গুনাহের সাজা তো তিনি বলেন যে গুনাহের সাজার কথা মনে করিয়া গুনাহের মজা ছেড়ে দেওয়া এটাকে বলে তাকওয়া কি হয় কোন কথা মনে করিয়া কি ছেড়ে দেওয়া গুনাহের সাজার কথা মনে করিয়া গুনাহের মজা কি করা ছেড়ে দেওয়া এটাকে কি বলে বলেন এটাকে তাকওয়া বলে করা হজরতওয়াল রহমতুল্লাহ আলাই তিনি বলেন যে এই কথাটা গুনাহের মজা আমি কখন ছাড়বো এই গুনাহের মজা আমি কখন ছাড়তে পারি তো তিনি বলেন যে দুই আয়াত ক্যারিম আর ইস্তহজার যদি কেউ করে দুইটা আয়াত যদি কেউ মনে মনে ভাবে আর মনে মনে চিন্তা করে তো তিনি বলেন যে আল্লাহ তালা তার দ্বারা গুণা হইতে দেয় না সুরহান আল্লাহ বল আল্লাহ তালা তার দ্বারা কি হইতে দেনা না গুণা হইতে দেয় না বলে দুই আয়াতে ক্যারিমা ছোট্ট ছোট দুই আয়াতে ক্যারিমা এই দুই আয়াতের দিকে কেউ যদি ধ্যান দেয় তো আল্লাহ তালা তাকে আর গুনা হইতে দেয় না চার আর গুণা হয় না বলে গুণা না হওয়ার এখন গুণা হয়ে যায় কিনা আমাদের বলেন তাহলে আমরা চাই যে আমার দ্বারা গুণা না হোক আমি চাই যে আমার দ্বারা কিনা হোক গুণা না হোক তো তিনি বলেন যে ছোট্ট এক আয়াত আল্লাহ বলেন আইনা বলেন তো সবাই আল্লাহ তালা বলেন আমি না আমিনা তোমাদের সাথে আছি তুমি যেখানেই থাকো কি হয় বলেন আমাদের সাথে কে আছে আপনি আপনার আব্বার সাথে আছেন নাফরমানি করে কেও আব্বার সাথে থেকে কী ভাই আব্বার আঙ্গুল ধরে ধরে হাঁটতেছে আর গুণা করতেছে এরকম করে কেউ মার সাথে থেকে কেউ নাফরমানি করে বলেন হ্যাঁ তো আল্লাহ তালা বলেন আমি না তোমাদের সাথে আছি হা বলেন তো আমাদের সাথে কে আছে বলেন অহু হা মা কুম তা সিরে সিরের মধ্যে বলেন আয় আনা মা কুম আমি না তোমাদের সাথে আছি তো আমাদের সাথে কে আছেন যিনি আমার সাথে আছেন আল্লাহ তারা আমার সাথে আছেন তো আমি নাফরমানি কেমনি করি বলে কি হয় তিনি আমার সাথে আছেন আমি তার নাফরমানি কেমনি করি বলে এখন যে নাফরমানি করার অর্থই হলো তিনি যে আমার সাথে আছেন এই কথা আমার মনে নাই কথা ঠিক না ব্যাঠিক এর অর্থই কিন্তু এটা তিনি আমার সাথে আছেন এই কথা আমার কি নাই এই কথা আমার মনে নাই कथाटा भूल गेसनी क्या अच्छा बोल तो एखन जरा फेसबुक यूज करो आल्लाहर वस्ते तो अपनी फेसबुके भलो किसुते गए कि परिमाण गुणा है भलो किसुट गलो किसु लिखते गए भा कि देखते गए अपनी फाकफोक गुणा है আপনি বলেন তো এই গুনা করে আপনি মুসলিমাকে বাঁচাবেন না মুসলিমা ধ্বংস হবে কি ভাই এই মজদুম ছ লাখ মুসলমানদের এদের কি অপরাধ উত্তর হবে এমন কোন অপরাধ নাই কোন গুণা নাই যেটা এরা করে নাই কি ভাই যুগ যুগ ধরে এরা নামাজ ছেড়ে দিচ্ছে হাজার হাজার আছে কি নাই বলে অবশ্যই এদের জন্য আমরা কাঁদি এদের জন্য অবশ্যই আমাদের কান্না উচিত এরা অবশ্যই আমাদের ভাই এরা অবশ্যই আমাদের বোন কিন্তু এর থেকে বড় বেশি ভাবনা উচিত যেই কারণে এরা আজকে বঞ্চিত হয়েছে যেই কারণে এরা আজকে মাজলুম হুবহু এই কারণ এদেশের মুসলমানদের মধ্যে পাওয়া যায় কিনা বলে তাহলে এদেশের মুসলমান যেই কারণে ওরা যেই জুলুমের শিকার হয়েছে এই কারণ যদি এদেশের মুসলমানদের মধ্যে পাওয়া যায় তাহলে ওই জুলুম এখানেও আসতে পারে কিনা বলে এবার বলেন তো ওদের জুলুমের প্রতিকারের জন্য আমাদের কি করা উচিত বলেন আমি রব আলম সিদ্ধান্ত দিলাম তোমাদের কাছে দুইটা জিনিস যতক্ষণ থাকবে ততক্ষণ আমি আজাব দিব না আজাব দিব না ও আন্তা ফিহিম রসুল আপনি যদি তাদের মধ্যে থাকেন আমি তাদেরকে সমূলে আজাব দিব না আর এটা তো শেষ হয়ে গেছে রসুল এখন আমাদের মধ্যে নাই রসুল রা আধারে রোকোশ হয়ে গেছেন দ্বিতীয় মাস আল যতক্ষণ পর্যন্ত ওরা গুনাথ গুনা থেকে ইস্তেকফার করতে থাকবে ও ওরা গুনা থেকে ইস্তেকফার করতে থাকবে আমি আব্বুল আলমিন সিদ্ধান্ত দিলাম তোমরা গুনা থেকে ইস্তেকফার করবা আমি আমিরবুল আলমিন তোমাদেরকে আজাদ দিব না নিরাপত্তার ব্যবস্থাপত্র ব্যবস্থাপত্র আমাদের কাছে থাকবে আল্লাহ তাকে সমুলে আজাদ দিবে না দুই কার্ড একটা কার্ড হলো রসুল করিম সাল্লাম রুজ রসুলের অস্তিত্ব ছিল নিরাপত্তার কার্ড আরেকটা হল এস্তে নিরাপত্তার কি ভাই নিরাপত্তার কাঠ কয়টা একটা কিভাবিক না করা এটা অস্বাভাবিক গুনা হয়ে যাওয়া স্বাভাবিক না অস্বাভাবিক ফেরেস্তার গুণা হয় গরুর গুণা হয় তাহলে গুণা হবে কার আর না মানুষের গুণা হবে না মৌমেনের গুণা হবে কারণ ইহুদের কোনো গুণা নাই নাসার কোনো গুনাই নাই হিন্দুর কোনো গুণাই নাই বৌদ্ধের কোনো গুনাই নাই এদের কোনো গুণাই নাই এদের কোনো কি নাই বলেন আর জীব কথা বুঝুরে এদের কোনো গুণা নাই এটা তো জীবনে প্রথম শুনলাম এদের নাকি কোনো গুণা নাই ওদের গুণা কোথেকে হবে আরে ব্যাগের তলায় তো নাই তো মাস্ক করতে গে বুঝেন না কথা নেকি আর বদিত তখন জমা হয় নেদিত তখন জমা হয় যখন ইমান থাকে যখন কি থাকে বলেন ইমান থাকে তো ইমান নাই অর্থাৎ তলাই নাই ঝুড়ি তলাই নাই তো তার নাই তার কি নাই গুণাও নাই তাহলে গুণা হবে কার শুধু মৌমেনের গুণা হবে মৌমেনের কি হবে বলেন মোমেনের গুণা হবে তো মোমেনের গুণা হবে এটা স্বাভাবিক লেকিন মোমেন গুনার উপরে জমে থাকা অস্ব হবে মোমেন গুণা হইতে পারে লকিন গুনার উপরে ইস্তেকামত হইতে পারে না মোমেনের গুণা তো হবে লেকিন সঙ্গে সঙ্গে মোমেন এস্তেকফার ব্যবহার করবে সো কি হয় রিমোভার ব্যবহার করবে রিমোভার ব্যবহার করবে মোমেন মুসুনি ব্যবহার করবে কি ব্যবহার করবে বলে মুসুনি বুঝেন তো পিনসিলের শেষে একটা রবার আছে এটার নাম কি এটাকে আল্লাহ বলেন যদি তোমরা আমার নফর মানে নাই করু খালকান আমি আরেক দল বানাবো যদি তোমরা আমার নফরমানি নাই করো আমি আরেক দল বানাবো যারা আমার কিছুটা নাফরমানি করবে আমি তাদেরকে মাফ করে দেব যদি কেউ গুনা নাই করে তা আল্লাহ তালা পুরা পাল্টা দিয়া আরেক দল বানাইবো যারা গুণা করবে এরপরে দেখেন আল্লাহ তালা অনেকগুলো নাম আছে অনেকগুলো নামের মধ্যে একটা নাম হলো গাফের এটা নাম কী গাফের মানে হল সাধারণ গতিতে মাফ করণেওয়ালা গাফুর মানে হলো বেশি মাফ কর্নেওয়ালা গাফার মানে হল চূড়ান্ত মাফ কর্নেওয়ালা একই মাদ্দা থেকে একই মূলক্ষর থেকে তিনটা শব্দ গাফের গাফুর গাফা গাফের গাফুর গাফা একই মূলক্ষ থেকে তিন শব্দ একটা অর্থ সাধারণ গতিতে মাফ করেনা গাফুর মানে বেশি মাফ করেনা গাফার মানে চূড়ান্ত মাফ করনেওয়ালা এবার আমরা যদি দেখি আমরা এখানে যারা আছি গোটা বিশ্বে যত মুসলমান আছে তিন শ্রেণীতে বিভক্ত জলেম জলুম জল্লাম জলেম জলুম জল্লাম আর বাকিরা কাফের মুশরেক কাফের মুশ্রেক তো কাফের মুশ্রেক তো নাই হোক নাই ওদের কি নাই বলেন আরে এক নামাজ না পড়লে আসি হোক কাল কার লাগে যে না পড়ে তার লাগিয়া না আর যার ইমানে নাই তার তো হোক নাই। তার হোক আছে তারে গণ্য গণ্যায় শাস্তি দিবে না অগণিত শাস্তি তো তার তার বাই নাই তাইলে বুঝা গেছে মোমেন তিন শ্রেণিতে বিভক্ত হবে এক শ্রেণীর নাম হয় জঅলেম আরেক শ্রেণীর নাম হয় জলুম আরেক শ্রেণীর নাম হয় জল্লা যদি জলেম হয় অর্থ কি সাধারণ গুণাগার সাধারণ গুনাগার সাধারণ গুনাগার মানে বেশি নেই অল্প কিছু গুণা আছে। এটাকে বলে জল আর জলোম মানে ভাই গুণা বেশি নেকি অল্প কিছু আছে নেকি অল্প কিছু আছে। গুণা বেশি এটাকে বলে জলোম আর জলাম মানে এই বেচারা শুধু ইমানটাই আছে আর কোনো নেকি তার নাই এটাকে বলে জলাম চূড়ান্ত গুনাগার চূড়ান্ত জলেম চূড়ান্ত জলেম জম জল জল্লা তো আল্লাহ তালা বলেন তুমি যদি জলেম হও তো আমি গাফের অসুবিধে তুমি যদি জলম হও তো আমি তো গাফুর তুমি যদি জল্লাম হও তো আমি গাফা আমি গাফা আমি মাফ করে দেব তাহলে মাফ করেনেওয়ালা কে মজার কথা হলো মাফ করেনেওয়ালা আল্লাহ মাফ করবেন কাকে এটা তো আমার জানা নাই তবে আমার জন্য সত্য জুড়ে দিয়েছেন যে চাইবা আমি তাকে মাফ করে দেব কী যে চাইবা আমি তাকে কী করে দেব বলেন মাফ করে দেবো তাইলে আমাদের ইসলাহী জুড়ে আসার মাকসাদ ইসলাহী জুড়ে আসার মানসা কী মানসা আল্লাহ তালার কাছে মাফ চাওয়ানো আল্লাহ তালার কাছে কি চাওয়া আল্লাহ তালার কাছে মাফ চাওয়া মাফ চাওয়া যে জরুরি এটা বুঝা মাফ চাওয়া যে জরুরি এটা কি এটা বুঝা। যদি আজকের আমাদের এই জাতি আজকের ষোলকুঠি মানুষ নারী আর পুরুষ এরা যদি ইস্তেকফার করতে থাকে শুধু ইস্তেকফার করতে থাকে ইস্তেকবার হক আদা করে দেয় ইস্তেকফার তার হক আদা করে দেয় বলেন। সুম্মা তোর মাতান বলেনা হে মোমেনরা শোনো তোমরা যদি আমি মোসাম্মা আমি না নির্দিষ্ট সময় পর্যন্ত দুনিয়াতে যখন যা লাগে তখন তা দিয়ে দিব কি হয় দুনিয়াতে যখন যা লাগে তখন তা কি দিয়ে দিব কিন্তু শর্ত কি ইতেফার এবং কি তাও বলেন ইস্তেফার এবং কি আরেক জায়গায় কত সুন্দর করে ইস্তফরু সুম্মা তু ইলাই হ্যাঁ তফর্বাকুম খাসা তুমি যদি কর তোমার জীবনে যখন যা লাগে সব আমি কি ভাই তোমার বৃষ্টির দরকার এটাও আমি দিয়ে দিব অনাবৃষ্টি তো আমি এটাকে বৃষ্টির ব্যবস্থা করে দিব খরা তো আমি বৃষ্টির ব্যবস্থা করে দিব। জমিনে ফসল হয় না এস্ত্যাক সার করো আমি ফসলের ব্যবস্থা করে দিব সন্তান হয় না তো এস্ত্যাক সার করো আমি সন্তানের ব্যবস্থা করে দিব। দারিদ্রতা তো স্ত্যাক সার করো আমি দারিদ্রতা দূর করে দেব তোমার অভাব এস্ত্যাগ ফার করো আমি তোমার অভাব দূর করে দেবো তোমার অসুস্থতা তুমি এস্ত্যাগ ফার করো আমি তোমার অসুস্থতা দূর করে দেবো আল্লা কসম খে কোরআনাস বলা যায় কি বলেন সমাধান সমস্যার সমাধান দুয়ার খুলে গেল যার জন্য খুলে গেলিসের মফুম তার জন্য দুনিয়ার আখরাতে তাম ভালাই দুয়ার খুলে গেল দুনিয়ার আখরাতে তাম ভালাইয়ের দোয়ার খুলে গেল ইশতেক ফারের দ্বারা দুনিয়ার আখরাতে তাম ভালাইয়ের দোয়ার খুলবে ইশতে ফারের দ্বারা রিজিকের দুয়ার খোলে ইশতেক ফারের দ্বারা সন্তানের দুয়ার খোলে ইশতেক ফফারের দ্বারা সুস্থতার দুয়ার খোলে ইশতেক ফারের দ্বারা ইজ্জতের দুয়ার খোলে ইশতেক ফারের দ্বারা দুনিয়ায় শান্তির দুয়ার খোলে ইশতেকফারের দ্বারা কবরাজ মুর্শিদাবার দোয়ার খুলে যায় এশতেকফারের দ্বারা আর শাহজিবের নিচে ছায়া মিলবে ইশেকফার হাতে হাউসে কসরের পানি মিলবে বিনা হিসাবে জানাল কি ভাবে কিন্তু শয়তান আমাদেরকে করতে দেয় না শয়তান আমাদেরকে বলে আরেকটু পরে আরেকটু পরে আরেকটু পরে ঠিক না ভাই ঠিক বলে সত্যান আমাদেরকে কি বলে আরেকটু পরে আরেকটু পরে আরেকটু পরে এজন্য গোটা মুসলিম বিশ্বের আজকের যত ফেরেশানি গোটা মুসলিম উম্মার যত ফেরেশানি সমস্ত ফেরেশানির কারণ মুসলমানদের গুণা মুসলমানদের গুনাই মুসলমানদের ফেরেশানির কারণ কারণ ইরাকের মুসলমানদের গুনাই ইরাকের মুসলমানদের ফেরেশানির কারণ সিরিয়ার মুসলমানদের গুনাই সিরিয়ার মুসলমানদের ফেরেশানির কারণ বারবার মুসলমানদের গুনাই বারবার মুসলমানদের ফেরেশানির কারণ আমাদের গুনাই আমাদের ফেরেশানির কারণ কথা বুঝে আসছে কিনা বলেন হাজর হাসান বসির রহমতুল্লাহ আলহি বলেন আমি যদি দেখি আমার বিবি অসুস্থ আমি বুঝি এটা আমার গুনায়ের কারণেই হয়েছে আমি যদি দেখি আমার জানোয়ার অসুস্থ আমার মুরগিটা অসুস্থ আমার ছাগল আর আমার ঘোড়া অসুস্থ আমি বুঝি এটা আমার গুনাহের কারণেই হয়েছে কি হয় হাজরত মৌলানা অমর পালন পুরী রহমতুল্লাহ আলে এক বহুত বড় বুজুর্গ ছিলেন আমার সৌভাগ্য হয়েছে আমি হজতে জানাজাও পড়ছি দিল্লিতে আমি হজতে জানাজা শরীর হওয়ার সৌভাগ্য হয়েছিল আমার হাজরত মৌলানা অমর পালন পুরী রহমতুল্লাহ বলেন যে আমার গুনাই আমার সমস্যার কারণ আর আমার আমার সমস্যার সমাধান কি হয় আমাদের সমস্যার কারণ কি আমার সমস্যা আমার গুনাহের কারণে হয়েছে আমার যে সমস্যা এটা আমার গুনাহের কারণে হয়েছে তবে আমি মাঝে মাঝে বলছি ওখানে বসে বলছি গুণা তো আমি একা করি নাই গুনা তো আমি একা করি নাই গুনা তো সবাই মিললেই করছি কিন্তু আমি একা আয় আয়া বসি এটা আল্লাহ তালা ভাল লাগছে দেখে আমার পাঠায় আছে কি হয় কিন্তু গুনাহে আমার সমস্যার কারণে আমার সমস্যার কারণ কি বলেন আমার গুণা আমার সমস্যার কারণ এখন বলেন তো দেখি এখানে আমরা যারা আছি আমাদের এই যেতে হাজারো সমস্যা আছে কিনা জীবনে এবার কারণটা কি হয়েছি আমরা তাহলে সমাধান দরকার কিনা বলেন সমাধান কার হাতে আল্লাহাকের হাতে রাস্তাটা কি মাধ্যমটা কি লাগছে স্তেফার মাধ্যম দেখছে ইস্তেফার আল্লাহ তালার হাতে সমাধান মাধ্যম রাখছে এস্তের ফার সন্তান আল্লাহ তালার খাজানায় মাধ্যম ইস্তেফার হ্যাঁ ইজ্জত আল্লাহ তালার খাজানায় মাধ্যম এস্তেফার সুস্থতা আল্লাহ তালার খাজানায় মাধ্যম ইস্তেফার বৃষ্টি আল্লাহ তালার খাজানায় মাধ্যম এস্তেফার অনা বৃষ্টি আল্লাহ তালার খাজানায় এটাও ওখানেই ফয়সলা হয় মাধ্যম ইস্তেফার বেশি শীত লাগে এটা আল্লাহ তালার খাজানায় মাধ্যম এস্তেফার সমস্ত সমস্যার সমাধান সমস্ত সমস্যার সমাধান কি বলেন এই জন্য যার কোনো গুণা ছিল না যিনি কোনো গুণা আগেও করেন নাই কোনো গুণা পরেও করেন নাই আর তিনি রোজানা ইস্তেকফার করতেন একশোবারের বেশি কতবারের বেশি একশো বারের বেশি ইস্তেকফার করতেন এখন বলেন তো আমাদের গুণা ডেলি কত হয় জীবনে হয় না একটা ডেলি এস্তের ফার করতেনা একশো বারের বেশি আমাদের গুণা হয় ডেলি হাজারটা ডেলি অসংখ্য আর এস্তেক ফার হয় না একবার কথা ঠিক না ভেঠিক বলেন ওলামায় উম্মদ এখানে যারা আছেন আপনাদের আপনাদের দিল আপনারা জিজ্ঞেস করেন আমি আমাকে জিজ্ঞেস করি যে পরিমাণ গুনা আমাদের প্রতিদিন হয় এই পরিমাণের জীবনে কখনো ছোট্ট ছোট্ট চারটে গুণা হয়েছিল আর এই জন্য কাঞ্চেন চল্লিশ বছর কান্সে কত বছর এবার বলেন কবরে গিয়ে কানবেন না দুনিয়াতে কানব হ্যাঁ আমরা তো অপেক্ষা করতেছি মত আসবে একটা হবে ওখানে একটা হবে মাসবে তো একটা হবে মৌ একটার আগে না বারোটা আছে। একটার আগে কি আছে বলেন কি কবরে একটা হবে না এর আগে কিছু আছে। এর আগে কিছু আছে কি না বলেন এজন্য জন্য মেরে ভাই আল্লাহ তালা আমাদের গুণাগুলোকে মাফ করে দেখ নিয়ত করেন ইনশাআল্লাহ গুণা করবো না ইনশাআলা ইনশাআল্লাহ গুণা না করার জজ তৈরি করা গুণা না করার জজ্ তৈরি করা আমাদের আল্লাহ ওলা আলহামদুল্লা আল্লাহওয়ালাদ সৌভাতে যাওয়ার মাকসাদই হয় এটা হজরত হাফিজজি রহমতুল্লাহ আলাই সবসময় নোয়াখালীর ভাষায় কথা বলতেন হজরতের কথা অনেকেই বুঝতেন না অনেকেই কি বুঝতেন না বিশেষ করে বুড়োকালে খুরা নোয়াখালী কথা যখন বলতেন হজরতের কথা অনেকেই বুঝতেন না তো হজরত হ্যাঁ হেজরতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলহী লালবাগের মাহাদ্দে ছিলেন উনি ছাত্রদেরকে বলতেন এই জায়া হাফিজজির মজমায় বসবা আসর থেকে মাগরিব লাল কামলাগেচর মসজিদে গিয়া হাফিজির মজমায় বসবা তো ছাত্ররা যাইতো ঝাঁকে ঝাঁকে যাইতো আবার চলে আসতো তেবার এবার না একদিন হুজু জিজ্ঞেস করতেছেন আচ্ছা তুমি যে ওখানে গেছো কি বুঝছো হুজুর আমি হুজুরের কথা কিছুই বুঝি না হুজুর নোয়াখালীর কথা বলে আবার বুড়ো মানুষ হওয়ার কারণে আমি হুজুরের কথা কিছুই বুঝি না তুই কি বুঝস হুজুর আমিও কিছু বুঝি না তুই কি বুঝছ হুজুর আমিও কিছু বুঝি না তো যাস কিনলে কেন যাও ওখানে গেলে কে কী ফায়দা হয় কুজুর কিছু তো বুঝি না ঠিক তবে এক বৃহস্পতিবারে যখন যাই আরেক বৃহস্পতিবার পর্যন্ত আর গুণা হয় না কি ভাব আর কি হয় না বলেন আর গুণা হয় না কিছু বুঝি না ঠিক কিন্তু ওখানে যাওয়ার পথে গুণা হয় না আসার পথে গুণা হয় না পুরো সপ্তাহ আর হয় না কি হয় এই আল্লাহ আল্লাহ সোহবতের বরকত হইলো আল্লাহ তালা মুক্ত জীবন দান করেন কি মুক্ত জীবন দান করেন গুণামুক্ত জীবন দান করেন এই জন্য সবচেয়ে বড় জরুরি বিষয় হলো গুণা ছেড়ে দেওয়া জীবনের সবচেয়ে বড় জরুরি বিষয় কি বলেন গুণা ছেড়ে দেওয়া আর গুণা ছেড়ে দেওয়ার জজ্বা আমার ভিতরে কিভাবে আসবে ওই আসতে মা কুম আইনা মা কুমতুম অহুয়া মা কুম আইনা মা কুমতুম অহুয়া মা কুম আইনা মা কুমতুম তিনি আমার সাথে আছেন তিনি আমার সাথে আছেন আমি কেমনি নফরমানি করি কী হয় আমি যখন রাস্তায় চলি তো তিনি আমার সাথে আছেন আমি গুণা কেমনে করি আমি যখন ঘরে যাই তো তিনি আমার সাথে আছেন আমি গুণা কেমনে করি এই কথাটা যদি কারোর দিলে জমে তো আল্লাহ তালা তাকে গুণা থেকে বেঁচে থাকার তাও ফিক দান করে এই আয়াতকারী মা কী একটু বলবেন কি বলেন আই না মা অহু আমা কুম আই না কুম তুম এখন একটা প্রশ্ন হইতে পারে আচ্ছা বুঝলাম তিনি আমার সাথে আছেন তিনি আমার সাথে আছেন কিন্তু হইতে পারে সাথে থাই তো অনেকে দেখে না ঠিক না ব্যাটিক বলেন খুদানা খাজতে আপনি সিএনজিতে বসতেন আরেক মহিলা আপনার সাথেই বসছে কিন্তু আপনার তাকওয়ার কথা আপনি তাকে দেখেন না তাহলে বোঝা গেছে সাথে থাকাই দেখাকে লাজেম করে না সাথে থাকাই দেখাকে কি করে না লাজেম করে না সাথে থাইকেও তো নাও দেখতে পারে সাথে থাইকেও তো কি নাও দেখতে পারে এবার দ্বিতীয় আয়াতিকারিমা আল্লাহ তালা বলেন আলময়া আলম বেআ আলময় আলম বেআ তুমি কি জানো না এর সে কি জানে না যে আল্লাহ তালা তাকে দেখে আল্লাহ তাহলে আমাকে কি করেন বলেন দেখেন তাহলে তিনি আমার সাথেও আছেন আবার তিনি আমাকে দেখেন বলেন তো কি বলছে বলেন তিনি আমার সাথেও আছেন আবার তিনি আমাকে কি দেখেন তো যিনি আমার সাথেও আছেন আবার তিনি আমাকে দেখেন এবার বলেন তো তার চোখকে ফাঁকি দেওয়ার কি ব্যবস্থাপত্র আছে কি হয় বিভিন্ন জায়গায় গেলে দেখবেন আপনি সিসি ক্যামেরার নিয়ন্ত্রণে আছেন এ কথা লিখে রাখে দেয়ালে লিখে থাকে এই অঞ্চলটা সিসি ক্যামেরা আওতাধীন অথবা আপনি সিসি ক্যামেরা নিয়ন্ত্রণে আছেন লেখা থাকে কি থাকে না বলেন এটা দেখার সঙ্গে সঙ্গে মানুষ কী হয় সচেতন হয় কি লিখা সিসি ক্যামেরা মনিটরে দেখা যাবে এবার বলেন তো আসলে আপনি আর আমি কি সিসি ক্যামেরার নিয়ন্ত্রণে আছি সিসি ক্যামেরা ওহু আয়ার আলাম বে আলাম বেআ এর অর্থই তো রব আলিনের চোখের সিসি ক্যামেরায় তুমি আস কি হয় আপনি সিসি আছে আসে তো ওখানে দূর থেকে হাত দিয়া কিছু দিয়ে একটা টিসু পেপারে চাপাইয়া দিলেন একটা টিস্যু পেপার চিপকাইয়া টিসু দিলেন একটু পরে মনিটরে ঝাপসা দেখা যায় আর দেখা যায় না আমি রব্বুল আলমিন তোমাকে দেখি আপনি এটা নিয়ন্ত্রণ করবেন কি দিয়ে বলেন এই সিসি ক্যামেরা পর্দা লাগাবেন কি দিয়ে এটা পর্দার কোনো ব্যবস্থা আছে আচ্ছা যদি অলাও ফারজান যদি মাইনা নিলাম আপনি সিসি ক্যামেরা এটাকেও আপনি নিয়ন্ত্রণ করতে পারলেন তো আল্লাহ তালা বলেন যদি এটাকে নিয়ন্ত্রণ করেও ফেলো না এটা সম্ভব না এবার আবাদ আমি তোমার খবরও রাখি এবার কারে নিয়ন্ত্রণ করবেন কি ভাই এবার আর ক্যামেরা নিয়ন্ত্রণ করবেন আচ্ছা আমি খবর রাখি এবার আল্লাহ তালা বলেন শোনো আমি শুধু খবর রাখি না আমি না সামি আমি তো সব শুনি আমি বসি আমি সব দেখি আমার চোখের চাহনি তিনি দেখেন আমার চোখের চাহনি তিনি দেখেন ইয়া আলাবু খা আয়ুন আমার চোখের খ্যানত তিনি জানেন ইয়া আলাবু খা আয়ুন আমার চোখের খ্যানত তিনি জানেন ইয়া আলাবু খা তাল আয়ুন আমার চোখের খ্যানত তিনি দেখেন আমার চোখের খ্যানত তিনি জানেন অমা তুখফিস সুদূর চোখে দেখার পরে আমার দিলে যে চিন্তা চেতনা দিলে যে চিন্তা ভাবনা সেটাও রব্দুল আলমী জান শুধু সেটা জানেন না আমাদের যেটা তোমার দিলে আছে। তুমি জানো এই মুহূর্তে আমার দিলে যেটা আসছে তুমি জানো এটাকে বলে সিল আখফা কাকে বলে আগামী চল্লিশ বছর পরে তোমার দিলে এই মুহূর্তে কি আসবে এটাও রবুল আলম শুধু শুধু আমি দিলে যে চিন্তা চেতনা আসতে থাকবে লবুল আলমিন সেগুলো আমরা কাকে ধোকা দিচ্ছি বলেন কাকে ধোকা দিচ্ছি ধোকা দেয় না ধোকা খাচ্ছি বলেন যারা মনে করতেছি রাতের অন্ধকারে ফেসবুক পৃথিবীর কেউ তো আমাকে এখন দেখে না আমি সব মানুষ পৃথিবীর কেউ তো এখন আমাকে দেখে না বা আলামিন বলেন আমারে ধোকা কেমনি দিবা তুমি কি হয় আমার কেমরা সামনে পর্দা কেমনে দিবা কি হয় এরপরে আবার বলেন এরপরে আবার বলেন ও হো জানোন না কেউ আমাঙ্ না জানা আমি জানি আমি শুনি আমি খবর রাখি আমি দেখি সব সত্ত্বেও আবার ঠিক করে দিছি ওরা তুমি যা করো সব জানে এবার কাকে আচ্ছা এবার বলবেন যে এটা হতো গায়ের যা এটাকেও যদি কোন রকমে ধোকা দেওয়া যায় এবার আল্লাহ তালা বলেন ওহো তোমার হাত যে বলবে হাতে কি করেছ এটাকে ধোকা কেমনে দিবা কি ভাই চোখে যে বলে দিবে চোখ কোথায় কোথায় দেখছে এটারে ধোকা দিবা কানে যে বলবে কি কি বলছে তোমার পা বলবে কোথায় কোথায় চলছে তুমি এটাকে কেমনে ধোকা দিবা এবার বলেন তো কারে আপনি পর্দা লাগাইবেন বলেন কার সামনে আপনি পর্দা লাগাইবেন শুধু দিলের সামনে তাকো পর্দা লাগানো দ্বারা আপনার সমস্ত অঙ্গের সামনে পর্দা হবে হাতের সামনে তাকুয়ার পর্দা লাগান লোকমার উপরে তাকুয়ার পর্দা লাগান তো কি হবে আল্লাহ বলবেন আমি না আমিনা তুমি মুত্তাকি হয়ে গেছ আর তুমি আমার বন্ধু হয়ে গেছো বন্ধু বন্ধুকে আজাব দিতে পারে না বন্ধু বন্ধুকে কি দেয় না বলেন বন্ধু বন্ধুকে আজাব দিতে পারে না দুনিয়াতে আল্লাহওয়ালাদের যদি কোনো পরীক্ষা হয় এটা শুধু তারাক্ষীর জন্য হয় এটা আজাবের জন্য হয় না কি ভাই পরীক্ষক কি পরীক্ষা নেয় আজাব দেওয়ার লেগা নাকি ওকে তারাক্ষী দেওয়ার লেগা শিক্ষক পরীক্ষা নেয় কি লেগা ওকে প্রমোশন দেওয়ার জন্য পরীক্ষা নেয় নাকি ওকে শাস্তি দেওয়ার জন্য পরীক্ষা নেয় প্রমোশনের জন্যই তো পরীক্ষা নেয় কথা ঠিক না প্রমোশের জন্যই তো কি হয় পরীক্ষা হয় এই জন্যই তো জগতে আহো আহ সমস্ত উদি তুফিল্লাহাদ রসুল বলেন আল্লাহর জন্য আমাকে এই পরিমাণ শাস্তি দেওয়া হয়েছে সোয়াল্লাহ নবীকে এই পরিমাণ শাস্তি দেওয়া হয় না জগতে আর কাউকে এই পরিমাণ শাস্তি দেওয়া হয় নাই আল্লাহর জন্য আমাকে যত শেটানো হয়েছে আল্লাহর জন্য আমাকে যত তকলিফ দেওয়া হয়েছে আল্লাহর জন্য আমাকে যত কষ্ট দেওয়া হয়েছে জগতের কাউকে এই পরিমাণ কষ্ট দেওয়া হয় নাই কাকে যার নাম হাবিব যিনি হাবিবুল্ল যিনি কি বলেন হাবিবুল্ল যিনি মুস্তফা যিনি মুস্তফা যিনি রসুল যিনি সৈয়দুল আম্বিয়া যিনি সৈয়দুল মুসরিন যিনি সৈয়দুল রসুল যিনি ইমামুল আম্বিয়া যিনি ইমামুল মুসারিন আর তিনি বলেন উদি তুফিল্লা মালা ইউ দা আহাদ আমাকে আল্লাহর জন্য যে পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে পৃথিবীর আর কাউকে এই পরিমাণ কষ্ট দেওয়া হয় না কী হয় তাহলে কষ্ট দিয়েছে কিনলে এখানে কষ্ট দিছি কিললেগা দুই কারণে কষ্ট দিছে একটা হলো নবীজির তারা যাকে বলুন তো তার জন্য আরও বলুন আরও বলুন আরও বলুন আরও বলুন আরও বলুন আরও বলুন আরও বলুন যেতে যেতে কাতে যেতে বুল আলমিন বলেন ওহো আমি আর তিনি এতটা কাছে হয়ে গেছি শুধু একটা একটা একটা কী বলবো ধনুকের একটা ধনুকের কি বলতো রসুল তো কোনো কষ্ট পান নাই আমরা কেন এত কষ্ট পাইতাম কি হয় তিনি তো কোনো কষ্ট পান নাই তিনি শুধু আহ্লাতে ছিলেন তিনি শুধু আইসি এক যাপন করছেন আমাদের গরিবদের অবস্থাটা কি বলেন কি হয় আচ্ছা আমাদের রসুল যদি তাওয়াঙ্গ হইতেন রসুল যদি রোজানা সতেরো পদের আঠারো পদের খাবার খাইতেন রোজানা যদি মার্সিডিস গাড়ির পরে গাড়ির মডেল পাল্টাইতেন তো গরিব উম্মত কি বলতো রসুল এরকম করছে আমরা এরকম করতাম কান কথা ঠিক না ম্যাঠিক না তো গরিব উম্মতো বলতো আমাদের নবী না যাও কিন্তু আল্লাপাক বড় দয়া করে রসুলকে দুপক্ষের নবী বানানো লেগা রসুলকে গরিব বানিয়ে দিচ্ছে কি ভাই এখন ধনীরাও রসুলকে রসুল ধনীদের নবী বলতেও কোনো অসুবিধা নেই আমরাও রসুলকে আমাদের নবী বলতে কোনো কি নাই বলেন না অসুবিধা নাই তো রসুলকে এত কষ্ট কেন দিচ্ছে সম্মতকে শিখাবার জন্য রসুলকে এত কষ্ট দেওয়া হয়েছে সেখানে আমি কি কথা ঠিক না ব্যাটিব দাদা আমার বারবার বলছে উপরের নির্দেশ উপরের নির্দেশ আমি বলছি স্যার আমারও উপর আছে কি ভাই যেই আসে হুজুর আমাদের কিচ্ছু করার নাই উপরের নির্দেশ তা আমি বলছি স্যার আমারও একজন উপর আছে কয় না বুঝি আল্লাহ আমি কি আমারও একজন উপর আছে কি ভাই শুধু তাগো উপর আছে না আমার আছে তাগো উপর কোন পর্যন্ত যতদিন তাগো চেয়ার আছে আর আমার তো মতো কথা ঠিক না বলেন আল্লাহ আকবর কাবের আমি বলছি ও আজকে তো আপনাদের অনেক দলবল অনেক অনেক আছে একদিন এরকম আসবে আমাদের সাথে অনেক হবে কবে হবে এটা কবে হবে এটা কবে হবে আপনাদের সাথে অনেকে হবে আমি বলি আল্লাহাল স্বয়ং বলেন হ্যাঁ আল্লাহ দিন আল্লা আল্লা বলেন যারা আমাকে মানবে আর আমার রসুলকে মানবে এরা মৃত্যুর সঙ্গে সঙ্গে সোহালী বলবে তুমি আমার সঙ্গে তুমি আমাদের সঙ্গী সো আল্লাহ সাহাবি বলবে তুমি আমাদের সঙ্গী তাবিরা বলবে তুমি আমাদের সঙ্গী তাবে তাবিরা বলবে তুমি আমাদের সঙ্গী সমস্ত আউলিয়ারা বলবে তুমি আমাদের সঙ্গী সমস্ত সিদ্দিকরা বলবে তুমি আমাদের সঙ্গী সমস্ত নবীরা বলবে তুমি আমাদের সঙ্গী কি আর ওরা যখন মৃত্যুবরণ করবে বেঈমানার ফ্জার যখন মরবে সঙ্গে সঙ্গে বাবা বলবে আমি চিনি না ওকে মা বলবে আমি ওকে চিনি না ছেলে বলবে আমি ওকে চিনি না সন্তান বলবে চিনি না বলবে চিনি না বন্ধু বলবে চিনি না তো ওরা যখন মরবে তখন সবাই বলবে চিনি না আর আমরা যখন মরবো সবাই বলবে এটা ওরা বন্ধু বেষ্ঠিত মাত্র চল্লিশ বছর বন্ধু বেষ্ঠিত মাত্র ষাট বছর আর আমরা বন্ধু পরিবেশিত কুটি কুটি মজা হবে না ইনশাল্লাহ কি বলেন এখন আপনার চিন্তা কর ও যত বড় ফা দেখবেন দুনিয়াতে তার বন্ধু তত বেশি বাস্তবরা বাস্তব দুনিয়াতে তার বন্ধু কি তত বেশি আচ্ছা এই লোকটা মরার পরে এবার কয়জন বন্ধু কথা বলেন না কয়জন কজন বন্ধু আছে এবারও তোর নাই আছে কি না এবার বলেন হায়াতি দুনিয়া অফিল্লা আখেরা এই লোক মরার সঙ্গে সঙ্গে কুটি কুটি কুটি কুটি ফেরস্তা একসাথে বলে উঠবে দুনিয়াতেও তোমার সঙ্গীত ছিলাম আখরা তো হয়। তাহলে কতটা মজার কথা আমি নব্বই দিনে না একা ছিলাম শুধু লোহা ওদিকে ও মজা হবে খবর সিদ্ধিকরা ওদিকে তাকালে কি হয় হাসর ময়দানে ইনশাল ও হো নবীরা মজা হবে না ইনশাল্লাহ সিদ্ধিকরা বলবে হাসো হাসো মজা হবে না ইনশাআল্লাহ তা আমরা এত টেনশন করছেন কে আমার বেশি করে ফেলছেন টেনশন আমরা আলহামদুলিল্লাহ টেনশনের কারণে দোয়া করছেন কি হয় চোখের পানি এবারে এই জন্য ফেলতে হবে আল্লাহ তাকে জাহান নাম থেকে মুক্তি দেয় এই দোয়া করছেন সাথে না শুধু জেলখানার তো মুক্তির লেগে দোয়া করছেন শুধু জেলখানার লেগে মুক্তি লেগে দোয়া করছেন জেলখানা তা এটা কিছুই না ওখানে ভাত আছে পানি আছে ফ্যান আছে পাঞ্জা আছে সব আছে বুঝুন না কথা হ্যাঁ হ্যাঁ ওখানে তিনটা আছে ওখানে আছে শুধু থালা বাটি কম্বল সবই তো আছে কবরের কোন থালা কোন বাটি কোন কম্বল আছে কি ভাই এখান থেকে কবরের ফিকির বেশি করা দরকার কিনা বলেন ওখান থেকে হাসরের মাধ্যমে ফিকির আরো বেশি করা দরকার কিনা এই দোয়া কি নয় বলেন এই দোয়া মোটেও যথেষ্ট নয় বলকে দোয়া করা দরকার আল্লাহ আমাদের সকলকে জাহান নাম থেকে মুক্তি দিয়ে দেন আল্লাহ আমাদের সকলকে কি দেন জাহান নাম থেকে জাহান্ন থেকে মুক্তি দিয়ে দেন খুদা না খা আস্তা যদি আপনি আপনি আবার পৌঁছে যান আমি জেলখানায় খোদানা খা আবার পৌঁছে যায় আচ্ছা কত বছর আমি জেলখানায় আলহামদুলিল্লাহ খুব বয়ান করার সৌভাগ্য আমার হয়েছে আলহামদুলিল্লাহ কি হয় আরে দেখি তো সবাই গেলে বয়ানে তো আলহামদুলিল্লাহ আমি কি বাইরে ওয়াজ করি তো ওয়াজই তো করছি কি হয় ওহো আলহামদুলিল্লাহ বল আলহামদুলিল্লাহ আমি বলছি জেলখানা যেয়ে আসে সে কোনো না কোনো দিন জেলখানা থেকে বের হবে হয় বের হবে জিন্দা নয় মুর্দা এটা হুবহু ওই মশালা বাচ্চা মায়ের পেটে যেই বাচ্চাই মায়ের পেটে আসে এটা কোনো না কোনো দিন বের হবে হয় জিন্দা নয় মুর্দা কিন্তু জাহান নামে যে ঢুকবে সে তো আর কোনোদিন বের হবে না কী ভাই ঠিকঠাক ব্যাটাই বলে না বেই মানে আর কাফের জাহার নামে ঢুকলে আর কি বের হবে তো ওটা চিন্তা না বেশি করা দরকার ওটা চিন্তা বেশি করা দরকার না নাকি শুধু তো জেলখানার চিন্তা করা আমি মোটেও চিন্তা করি না আলহামদুলিল্লাহ আমরা ওয়াজ ভুলিয়ে গেছি এটা ভিন্ন কথা বা ডল লাগে এটা ভিন্ন কথা কিন্তু বেশি টেনশন নাই আলহামদুলিল্লাহ কি আল্লাহ যেন জাহান নাম থেকে মুক্ত করে দেয় আল্লাহ যেন কবর আজাব থেকে মুক্ত করে দেয় আচ্ছা এখানে শাস্তি দিতেছে কয়জনে এই দুই চার দশ জন মিলে একজনকে ফিটাইতেছে কি দিয়ে ফিটাইতেছে এই দেড় হাতের একটা দেড় হাতের একটা লাঠি দিয়ে ফিটাইতেছে কি দিয়ে ভানতেছে এই ছোটটা একটা হ্যান্ডকাপ দিয়ে বানতেছে ওদেরকে যে হ্যান্ডকাপ দিয়ে বাঁধে এটা জেরা সত্যি গো বলে। আমগরে বাঁছে দশ জনে আর তা কুটি কুটি কুটি কুটি কুটি কুটি আবার আমরা বান্ধছে সাড়ে একজনে আর তাঘরে বানবো আশেদা আশেদা কি গেল যখন আমার হ্যান্ড কাপ লাগাই আমি কি কোনো অসুবিধা নেই মনে মনে কি কোনো অসুবিধা নেই লুনিয়ার এক বিঘ হচ্ছে হ্যান্ড কাপ এটা দিয়ে যদি জাহান্নামের হ্যান্ড থেকে বাঁচা দেয় তো বহু ভালো কি হয় বাণিজ্য বহুত ভালো না অনেক বড়ো বাণিজ্য আচ্ছা নব্বই দিন দিয়ে যদি আল্লাহ তালা নব্বই লাখ বছর থেকে পাঁচা যাতে তো বাণিজ্য অল্পনা বেশি অনেক বেশি বাণিজ্য আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন না আল্লাহামদুল্লাহ কীভাবে আল্লাহ সবরের পরীক্ষা নিবে শগরের পরীক্ষা নিবে শবরের যেমন পরীক্ষা আছে শগরেরও তো পরীক্ষা আছে কীভাবে আল্লাহ যেমন সবরের পরীক্ষা নিতে চায় শকরেরও তো পরীক্ষা নিতে চায় এই এখন চায় যে শকর করণি দেখি আল্লাহ কয় অকালী লুমিনীবাদিয়া শাকুর আমার শকর গুজোর অল্পই হয় শকর গুজোর বান্ধা কতজন হয় অল্পই হয় এখন দেখবে যে শকর করণই দেখি এতদিন এতদিন চাইছে সবরকরণই দেখি কী হয় এতদিন কীছে দেখি সবরকরণই ও হো নাস্তা নাই খানা নাই বালিশ নাই বুঝেন না কথা মশা প্রকার মশারি নাই কয়েল নাই তো এখন আল্লাহ তালাকে এখন সব দিয়ে দিছি এতদিন চাইছি দেখি সবর করো কিনা এখন চাইতেছি দেখি শবর করো কি ভাই আল্লাহ তালা আমাদেরকে সব শকরের আর সবরের টাফিক দেন আপনারা শকরও করছেন আলহামদুল্লাহ সবরও করছেন আপনারা তো নাম্বার পায়া গেছেন পুরা পুরা আমি ভয় লাগে আমার আমি নাম্বার পাইছি কিনা আল্লাহ জানে নাকি আবার এখানেও যদি ফেল করি তো সব শেষ দুনিও গেল আমও গেল গুনামুক্ত জন্য কয়টা কথা বললাম দুইটা কথা এক নম্বর কি বললাম আল্লাহ তালা সব দেখেন আল্লাহ তালা সব দেখেন এই আল্লাহ আমার সাথে আছেন আল্লাহ আমাকে দেখেন এই দুই কথা আজকের সবক মনে থাকবো তো ইনশাল এক সবক কি আল্লাহ আমার সাথে আসেন আর দুই নম্বর সব কি আল্লাহ আমাকে দেখেন তাহলে এই দুইটা কথা যদি আমি আমার দিলে ঢুকাই তো আমি মুক্ত জিন্দগি এখতিয়ার করা সহজ হবে মুক্ত জিন্দগি এখতিয়ার করা কি হবে সহজ হবে আর মুক্ত জিন্দগি যদি আমি এখতিয়ার করি তো রব্বুল আলমিন বলেন তুমি না আমার বন্ধু হয়ে গেল আর যদি বন্ধু হয়ে যাও লা লাহম আল্লাহ বলেন কোনো ভয় নাই কোনো চিন্তা না। আহা এটা মজার বিষয় আমরা এতদিন কত ভয় বয়েছিলাম আপনারাও ভয়ে ছিলেন এখনও ভয় বয়ে আসি চলতে ভয় লাগে ফিরতে ভয় লাগে তো দিলে সান্ত্বনা আসে ভয় পাবো ষাট বছর ভয় পাবো ষাট বছর ভয়হীন থাকবো কুটি কুটি বছর কি ভাই বলেন ভয় পাব আমরা কয় বছর। আর আমল ওয়ালা আমলা সবরওয়ালা তাকওয়াওয়ালা ভয়হীন থাকবে আর ছাড়া ওয়ালা আর আমল ছাড়া ছাড়াওয়ালা ভয়হীন থাকবে ষাট বছর আর ভয় যুক্ত থাকবে কুটি কুটি বছর বুঝতে পারছি বলেন তাহলে ইমানওয়ালা ভয়হীন কত বছর ওয়ালা। জীবনে বহুত টেনশন করছ যাও আজ দরিয়ার কোন টেনশন না যাও ভয় মুক্ত আর টেনশন মুক্ত তুমি ভয় মুক্ত আর টেনশন মুক্ত আর ওদেরকে বলবে এতদিন ডর লাগাইছ এখন শুধু ডর খাইবা কথা ঠিক না এক জিনিস কোনো টেনশন নাই জীবনের কোনো টেনশন নাই হ্যাঁ এখন দেখবা টেনশন আমাদের দাম টেনশন হবে টেনশন হবে না বলকে এলেভেনশন হবে এলেভেনশন টেনশন মানে দশ টেন মানে দশ বুঝুর করছি শুধু টেনশন হবে না বলকে এলেভেনশন হবে বুঝেন নাই কথা বলে ইন আল্লাহ আমরা নিয়োগ করি গুণামুক্ত জিন্দগি এখতি করবো ইনশাল বলেন আচ্ছা নামাজ না পড়া গুণাযুক্ত না গুনামুক্ত কি পরিমাণ গুণা ইমানের পরে ইমানের পরে যেমন নামাজ তাহলে সিরিকের পরে সবচেয়ে বড় গুণা নামাজ ছেড়ে দেওয়া সিরিকের পরে সবচেয়ে বড় গুণা কি আবার বলেন সিরিকের পরে সবচেয়ে বড় গুনা কি নামাজ ছেড়ে দেওয়া তো যে নামাজ ছেড়ে দেয় সে কোনোদিন মোত্তা হইতে পারে এরকম নামাজ ছেড়ে দেয় এরকম মুসলমান আসেনি সমাজে এবার বলেন তো কি পরিমাণ আজাব আসার কথা কি হয় এজন্য জন্য মেহরবানি করে এই মজিমে আমরা যারা আছি আমরা নিয়োগ করব ইনশাল্লাহ আজ থেকে জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না দুই নাম্বার নামাজ জামাতে না পড়লে অন্য ইমামরা বলেন নামাজ হয়ই না আমাদের ইমাম আজম বলেন হ্যাঁ হয় তো আমরা জামাতের সাথে নামাজ পড়বো ইনশাআল্লাহ তাহলে আমাদের দুই নম্বর সবক কি বলেন জামাতের সাথে নামাজ পড়ব বলেন কী বলব জামাতের সাথে নামাজ পড়ব আপনি যদি জামাতের সাথে নামাজ পড়েন আপনারা অনেকেই জানেন আপনাদের আমাদের অনেকেরই সুরাকের এত অশুদ্ধি আছে रीफ दस अशुद्धी आदि जामायतर साथी अपनी नाम पढ़ें शुद्ध नामजे गए तक रास्ता पाइल आलहमदुल्लिम प्रथम शबक शिखल नाम द्वितीय शबक शिखल कि জামাতের সাথে নামাজ পড়বো আমরা এই মজমা যারা কথা আল্লাহ আল্লাহ আমাকে তাও ফিক দান আমরা জামাতের সাথে নামাজ পড়বো এর পরের শবত আমরা যেটা শিখছি আলহামদুলিল্লাহ বার হা আমরা যেটা শিখছি করিম সাল্লামের ওই হাদিস हजरती उम्मे हानिअल्लाम्बा समय चले गेसा सामने करते भूले गेसि किा सबक सुना दे আলহামদুল্লাহ আপনাদের তো মনে আছে আমি ভুলে গেছি কিনা এই জন্য আল্লাহ আমি বুড়ো হয়ে গেছি দুর্বল হয়ে গেছি এখন আর আগের মতো বেশি পারি না ফাহালিমনি কালিমাত আমাকে মুর বে আমালিন আমাকে এমন কিছু আমলের কথা বলে দেন আ আমু আনা যা আলেসা আমি যেগুলো করবো চলতে ফিরতে করবো উঠতে বসতে করব আমি যেন মরিচ কুটতে করতে করতে পারি মাস্ক কাটতে কাটতে ওই আমল করতে পারি রিক্সা চালাইতে চালাইতে ওই আমল করতে পারি দোকানে বসতে বসতে ওই আমল করতে পারি ঘুমাইতে ঘুমাইতে ওই আমল করতে পারি শুইতে শুইতে ওই আমল করতে পারি হ্যাঁ সহজ না কঠিন কন তো আমাকে এমন কিছু আমলের কথা বলে দেন যেগুলো আমি বসে বসে করবো শুইতে শুইতে করবো যেগুলো করতে আমার অজু লাগবে না যেগুলো করতে দাঁড়াইতে হবে না যেগুলো করতে বসতেও হবে না যেগুলো করতে শুইতেও হবে না যেগুলো করতে মসজিদে বসে থাকাও লাগবে না যেগুলো করতে আমি পুরুষ হওয়ার শর্ত নাই যেগুলো করতে মহিলা হওয়ার শর্ত নাই যেগুলো করতে আলেম হওয়ার শর্ত নাই যেগুলো করতে ইংরেজি শিক্ষিত হওয়ার শর্ত নাই যেগুলো করতে হালতে তুহুর তহারাতের শর্ত নাই এরকম কিছু আমল আমাকে বলে দেন যেগুলো একশোবার বলবা কতবার একশোবার এক নিঃশ্বাসে একবার বলবেন এক নিঃশ্বাসে একবার এটা আমাদের এখানের সবক এক নিঃশ্বাসে একবার বলবেন যদি আমি মুস্তাফুর নবী মাওলানা আনিস আমাদের মুজলাম্মেল হক ফারুকিসাবো আমাদের বিশ্বভুজুরও যদি এক নিঃশ্বাসে তিনবার বলে তখন শুদ্ধ উচ্চারণ হয় না যেমন ধরেন আমি যদি এক নিঃশ্বাসে শুদ্ধ করে তিনবার বলি দুইবারের পরে নিঃশ্বাস বন্ধ হয় দেখেন শুভহান আ আসে না শুদ্ধ করে এক নিঃশ্বাসে দুইবারের পরে তিনবার আসে না শ্বাস নিতে হয় আসে না বুঝেন নাই শুদ্ধ করে এক নিঃশ্বাসে দুইবার বলার পরে তিনবার বলা যায় না যায় না সায়দ ভাই বলেন দাঁড়ান শুদ্ধ করে এক নিঃশ্বাসে তিনবার বলেন খেয়াল করেন আর যদি অশুদ্ধ করে বলেন এক নিঃশ্বাসে এবার বলেন তো আপনারা যখন এক নিঃশ্বাসে বার পর্যন্ত বলেন শুদ্ধ হয় না অশুদ্ধ হয় আপনি দাঁড়ান আপনি দাঁড়ান মনে দাঁড়ান একত্রিশে তিনবার বলেন আচ্ছা শুদ্ধ করে একত্রিশ শেষে পাঁচবার এবার ইন্টারভিউ হোক বলেন तो अपारा किसा जीवन भर अल्लाह अल्लाह हायर मध्य जीवन जीवन सनद हिसाब से बयान कर सामने बढ़ी এক নিঃশ্বাসে যদি আপনি দুইবারে বেশি বলেন তিনবারে বেশি বলেন শুদ্ধ আর হয় না এটার শেষে একটা হা আছে হা শুভান বলেন হাটা ছেড়ে দেওয়া লাগে নিঃশ্বাস ছেড়ে দিতে হয় তো নিঃশ্বাস ছেড়ে দিলে আপনি আবার উঠাবেন কিভাবে এটা তো ছেড়েই দিছেন শুভান কতবার একশোবার বলবো ইনশাল আল্লাহ আমাকে তাও আমার ভাই মজা হবে মজা হাজর মোলানা আলিয়া সহমতুল্লাহ বলছেন যদি মুসলমান একবার সুবহান এই শব্দের নেকি যদি জীবনে একবার কবুল হয়ে যায় এই মুসলমান নিশ্চিত জান্নাত কারণ একবারে তো উহুদের চেয়ে দামি একবার তো উহুদ পাড়েছে একবার উহুদ পাড়েছে যদি আপনি হন জীবনে কয়েক পাওয়ার মালিক হন উহুদ পাওয়ার বরাবর যদি সবাবের মালিক হন বছর চলবে বছর চলবে এই শুদ্ধ করে বলবো ইনশাল তাহলে এক নাম্বার সবক কি বংশের একশোটা গোলামাজ পরিমাণ সব পাইবা তাহলে এক সবক। আল্লা একশোবার বলব আল্লাহ আল্লাহামদুলিল্লাশ্বাসে একবার এক নিঃশেষে এখানেও হা আছে কি আছে হা হা যদি এক নিঃশ্বাসে তিনবার চারবার বলাটা শুদ্ধ হয় না এক নিঃশেষে তিনবার চারবার বললে হা শুদ্ধ হয় না শেষের হরফকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই আলহামদুলিল্লাহ আল্লাহামদুলিল্লাহ আল্লাহামদুলিল্লা এক একদিনে একবার করে কমপক্ষে একশোবার আল্লাহ নবী বলেন একশোটা ঘোড়া যদি তুমি একশোটা ঘোড়ার অস্ত্র সহ ঘোড়ার জামাসহ আল্লাহ রাস্তায় দান করে দাও যে পরিমাণ সব হবে এই পরিমাণ সব পেয়েবা তিন নাম্বারের নিশ্বাসে দশ বার বললেও শুদ্ধ হবে কারণ এটা ছুটে না অল্লাহ আকবর অল আকবর অল আকবর অল্লাহ আকবর অল্লাহ আকবর কিন্তু আগেরগুলো পারা গেছে আগেরগুলো এক নম্বর কি সব দুই নম্বর তিন নম্বর চার নম্বরে রসুল বলেন আহ লি লা একশোবার বলবা নাহমুল্লা চার নম্বর সব কি এটা আসমান আর জমিনের মধ্যে খালি জায়গাটাকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেবে এবার রসুল বলেন যদি তোমার সম পরিমাণ না পড়ে আর পৃথিবীতে কেউ তোমার মতো নেওয়ালি হবে না ওই দিনে জমিন থেকে সবচেয়ে বেশি নেকি তোমার উদ্বেশ কি হয় মজা হবে না ইনশাআল্লাহ এটা ছিল এ হাদিস এর সাথে আমরা জুড়ে দিই আরো দুটা শব্দ এক নম্বরে কমপক্ষে রোজানা একসভা একবার দুরুৎসরীফ বললে সঙ্গে সঙ্গে দশটা রহমত একবার দুরুৎসরীফ বললে সঙ্গে সঙ্গে দশটা নেকি একবার দুরুৎসরীফ বললে সঙ্গে সঙ্গে দশটা গুনা মাফ একবার দুরুৎসরীফ বললে মজা হবে না এক হাজার মর্তবা বলন্দ হবে এক হাজার মর্তবা ইমাম নবী রহমতুল বলেন একটা মর্তব আর একটা মর্তবর মধ্যে ব্যবধান কদ্দুর মা বা ইউল আলবে ইমাম নবী শরী মুস্তিফের মধ্যে বলেন দুই দরাদের মধ্যে ব্যবধান হলো আসমান আর জমিনের ব্যবধান সাহহ্লা সাহ ছাম্বরে রোজানা তম্পক্ষে অক্ষবার আস্তগ ফির আস্ত ফির আস্তগ ফির আস্ত ফিরুল্ল আস্তব ফিরুল্ল আস্তব ফিরুল্ল আস্তব এটার সাথে তবা জুড়ে দিবেন তবা ও আবু ইলাই ও আবু ইলাই ও আবু বু করা আচির হরতওয়াল রহমতুল্লাহ বলেন অর্থ কী তিনি বলেন এটা একটা উদাহরণ দিয়ে তিনি বলেন কোনো ছেলে যদি দুষ্টমি করে বাবা সাথে আদেবি করে আরেকজন নিয়ে ওই ছেলেকে বাবার কাছে নেওয়া বলে ওরে মাফ করে দেন তো ছেলে বলে আব্বা মাফ করে দেন এবার ছেলে বলে আব্বা মাফ করে দেন বাবা বলে বল আর করবি নি ছেলে বলে আব্বা আর করবো না বলেন আস্তা মানে আল্লাহ মাফ করে দেন ও আতুবু ইলাই মানে আর করব না আল্লাহ মাফ করে দেন ইলাই। এবার হুজুর বলেন যদি কেউ ছেলে দুষ্টুমি করে তা আব্বাকে কি বলে আব্বা মাফ তারে মাফ করে দেন আব্বাকে যা মাফ যা মাফ এবার হুজুর বলেন না এবার ওই সালিশদারে কি বলে শুধু মাফ করলে হবে না ওরে একটু আদর করে দেন শুধু মাফ করলে হবে না ওরে একটু আদর করে দেন ওরে দেন বলে কি বলে না ওরে একটু মুছে দেন ওরে একটু বুকে জড়াইয়া ধরেন আল্লাহ তালা বলেন রব্দি ওয়ারহাম ওয়ারোহামি গফির ওয়ারোহাম হাবিব আপনি এভাবে বলেন আল্লাহ আমাকে মাফ করে দেন বলে শুধু মাফ করলে হবে না ওয়ারহাম একটু আদরও করে দেন আল্লাহ মাফ করে দেন বলেন আল্লাহ মাফ করে দেন করলে হবে না একটু বলেন রোজানা এক তসবিতে এটাও পড়া দরকার তসবি গইনা গা হংরুর করা আল্লাহ আমি আপনার শিখানো শব্দেছি রে গে গ আল্লাহ মাফ করে দেন ওরহাম শুধু মাফ করলে হবে না একটু দয়াও করে দেন আল্লাহ আল্লাহ আমাদেরকে আমল গুড়ো করার তাও ফিক দান করেন আল্লাহ আমাদেরকে আমল গুড়ো করার তাও ফিক দান করেন রোজানা করতে পারবো না ইনশাল্লাহ মসজিদে বসে বসেও করতে পারবেন রাস্তায় চলতে চলতেও করতে পারবেন হাঁটতে হাঁটতে করতে পারবেন আল্লাহ আকবর কাবিরা রিক্সা চালাইতে চালাতে করেন গাড়ি চালাতে চালাইতে করেন দোকানদারি করতে করতে করেন গাড়িতে চলতে চলতে করেন অফিসে বসে বসে করেন পারব না ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সকলকে আমল করার তাও ফিক দান করেন হুজুরে আসছে কিনা ভাই বাঘ মারা হাজুর মাহমুদনগর হুজুর আসছেন কিনা দেখেন দাদা দেখেন মাহমুদনগর হুজুর আসছেন কিনা হুজুর আসলে হুজুর একটু কথা বলবো একটু জায়গা দেখেছি عبيد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد الحمد كما يمنظر جلال وجهه وعظيم محمد وصل على محمد كما هو آله وفعل بنا خيرا كما أنكشانه بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المرقوب عليهم ولا الظاهرين آمين وابنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاباً ما وابنا وآتنا ما وعدتنا على رسلك শ্রীফা জাহান্ন রা আল্লাহ মেহরবানি করে আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমরা বেগর এখানে জমা হয়েছি মাল আল্লাহ আপনার মহব্বত আমরা জমা হয়েছি মাল আল্লাহ আমরা একে অপরকে আপনার জন্য মহাবত করি মা আপনি মেহরবানি করে আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন মদা আল্লাহ আমাকে মাফ করে দেন মদা আল্লাহ আমাদের গুণাগুলো মাফ করে দেন মদা আল্লাহ গুণা তো হয়ে গেছে মদাদা হাজারো লাখও গুণা হয়েছে মদার কোরোড় গুণা হয়েছে মদা যে নেহায়া গুণা হয়েছে মদা আল্লাহ আপনার ফতল তরণে মাফ ফর্মায়া দেন মালা আল্লাহকে মাকসুরাতে তাহমা মুসিব করে দেন মালা আল্লাহ মক্সুরাতে তাহমা নসিব করে দেন মালা আহ্লা আমাদেরকে মাফ করে দেন মালা আল্লাহ মাফি ছাড়া আর কোনো মক্সদে আমরা জড়া হই নাই মালা আহ্লাহ আমাদেরকে মাফ করে দেন মালা আহ্লাহ আমাকে মাফ করে দেন মালা আহ্লা আমাদের জীবনের সমস্ত গুণাগুলো মুছে দেন মালান আহ্লাহ আমাদের নেকি দ্বারা বদলাইয়া দেন আমার গুনা গুলোকে নেই ধরা বদলে আছেন আহ্লা আমরা আর গুনা করবো না মালা আর গুনা করবো না মালা আল্লাহ আগামী জিন্দি মুক্ত জীবন করেন আগামী করেন আল্লাহ আপনার নফরমানি করে আল্লাহ আপনাকে নারাজ করে কেউ চিখে না হোলা আল্লাহ আপনাকে নারাজ করে আল্লাহ আপনি আমাদের আল্লাহ আপনি আমাদের আমাদের উপর রাজীব হয়ে যান রাজীব হয়ে যান দান করেন মোলা আল্লাহের জীবন করেন মানা আল্লাহ তাকোয়া বলতে যা বোঝায় মলা আমাদেরকে তাকুয়ার হাতে গত্ন করেন মলা। তাকুয়ার হাতে গত্ন করেন মলা। আমাদের দিলের দুনিয়া দুনিয়া দিয়ে বদলায় মালা দিয়ে আমাদের ইমানকে বদলায় মালা আমাদের ইমানকে সাঁতায় তুলে দেন মালা দেখি দেখি জমা ধন মানা জায়ক নেম দিল মুসলমান That no. was হদায়ন মালা আল্লাহ মোক্জকে হদায়ত দিয়ে দেন মহলা হদায়ত কি না সামুনে করে انصرنا على القوم الظالمين انصرنا على القوم الظالمين انصرنا على القوم الظالمين ربنا من هذه القريه الظالمه الرهاب وجعلنا من لذونك وليا وجعلنا من لذونك مصيرا وجعلنا من لذونك وليا وجعلنا من لذونك مصيرا আমাদের নাম সুমার সলমানের মধ্যে আমাদের নাম সুমার সলমানের মধ্যে আমাদের নাম সুমার সলমানদের মধ্যে আমাদের নাম সুমার সলমান আমাদেরকে তাকওয়া দিয়ে দেন মৌলাম আমাদেরকে তকোয়া দিয়ে দেন মৌলাম আমাদেরকে কোনদিন কোনো জলমের হাতে তুলে দিও না মালা আমাদেরকে কোনো গোয়ালমের হাতে তুলে দিও না মালা আল্লাহ কোনো জলমের হাতে তুলে দিও না মালা আহ্লাফ দিও না মোলামের হাতে তুলে দিও না আিল্ দেশের কোনো আলম উলামাকে জলকে হাতে তুলে দিও না আল্লাহ দেশের কোনো ইমাম ওালাকে জলকে হাতে তুলে দিও না আল্লাহ পৃথিবীর কোনো মুসলমানকে মজলুম বনা দিও না আিল্লা পৃথিবীর কোনো মুসলমানকে জলম বনায় ওনা মোলা পৃথিবীর কোনো মুসলমানকে মজলম বনায় ওনা মোলা আগ্লাকে জুলুম করা থেকে বাচান মালা জুলুম সবা থেক বাচান মৌলা জুলুম করা বাচান মৌলা মজলুম হওয়া থেকে বাঁচান মলা আল্লাহ আমাদের রেহাইয়ের জন্য যতজন যতভাবে ভাবে মেহনত করেছে সকলকে আপনি কবমান আল্লাহ যতজন চোখের পানি দিয়েছে মোলা সকলকে আপনি কবমান আল্লাহ সকলকে জাহান্ন থেকে মুক্তি দিয়ে দেন মলা আল্লাহ কবর আজাব থেকে মুক্তি দিয়ে দেন মলা কবর আজাব থেকে মুক্তি দিয়ে দেন মলা জাহান্নাম থেকে আমাদেরকে মুক্ত করে দেন মলা আল্লাহ মসজিদের দোতলার কাজটা আপনার দিয়ে করায় প্রথম দিন থেকে আজ পর্যন্ত যারা যত দান করেছেন সকলকে আপনি কবুল ফরমান ফরমান আল্লাহ জনাম সাহেব ববুল ফরমান আল্লাহ ঝারুম সাহেব কেন ববুল ফরমান আহ কবি ফিল্ডের মালিক মোদা আইলে বসে ছিল আজকে কবরে মালা তার কবর কে নূরে মলা ভরে দেন মোলা আহ্লা সাক্ষী দিচ্ছি মালা তিনি সাক্ষী দিচ্ছি মোলা এই মসজিদের বুনিয়াদে সমস্ত ইচ্ছে তার দেওয়া মোলা তার কবর কে নে নোড়ে ভরে দেন মোলা ভরে দেন মোলা আল্লাহ তার কবর কে জন্মদের বাগান বানায় মোলা আল্লাহ তার ছেলেদেরকে আপনি ফারমান আল্লাহ তার ছেলেদেরকে আপনি মহব ফরমান আল্লাহ মসজিদ মানুষ দুতলা তিনতলার কাজ আপনি পরেন মোলা তোর বিনা না মোলা আপনি করা দন মাল দন মোলা এই মাহফিনে স্থায়ী মজলিশ আল্লা সুস্থতা দান করেন আহ লো বি কবুল করেন মোলা আহ লোক চেয়ারম্যান কবুল করেন মোলা আল্লা আগে কবুল ফরমান আল্লাহ শাসু বিশ্ব হায় মু ربا تقي سرا Jahan mein dar tarjeeya kare to takawa madad darjeeya banaye de Allahumma আহল্লা আমার মায়ের পেট থেকে পড়ার পর থেকে আহ আল্লাহ আমার জন্ম থেকে আজ পর্যন্ত যত জোর সাম আমার উপরে আছে সকলকে আপনি আপনার বলি ঘন হ্যা সকলকে আপনি কবর ফর্মানহলাম আহ্লাহ আমার আপা বড় বেশি অসুস্থ আজ আদায় মানে আমাদের টুমচোর সাবেক প্রিন্সিপাল হুজু আলী আহমদ শব্দ অসুস্থ হাফি হুজুরকে সেফাই কাহামলা হাজা শীত করে আমার বড় বোন অসুস্থ আপনি সেফাই কাহামলা মানে শীত করেন আহ্লাহ আমার দিবী অসুস্থ সেফাই কাহামলা আহ আমার ছেলেদেরকে আপনি ফবুল করবেন আহ্লাহ আমাদের এনআম ছেলেদেরকে আপনি কহুল করবেন আল্লাহ আমরা প্রত্যেকের আপনি কহুল করবান আল্লাহ নন্ডন থেকে সোহাগ আপনি তাকেও কহুল করেন মলা আহ আল্লাহ বগুড়া থেকে যে আসছে গাইবান্ধা থেকে যারা তাদের প্রত্যেককে আহ্লাহ যত মেহমান করেন আহ তার ব্যবসা বাণিজ্যের মধ্যে আপনি ভরপুর ভরিয়ে দেন মোলা আরো যত জন্দু আছে সকলকে আপনি কবুল করমানফা সার অসুস্থ তাকে পুরা পুরা সেফাদান করেন মোলা সার রাম্মা অসুস্থ পুরা শেফা করেন্লাহ সেফাতে না থাকলে পরীক্ষা ছাড়া কামিয়াব ফার্মায় পরীক্ষা ছাড়া কামিয়া ফরমায়বে সকলকে কবুল ফরমান মালা সারা বাংলাদেশের সমস্ত মাদ্রাসা কবুল আপনি ঘোষে নেন এটা আমার মাদ্রাসা মোলা আল্লাহ আপনি বলে আমার মাদ্রাসা মোলা আল্লাহ আপনি মেহরবানি করে মাদ্রাসাকে কবুল ফরমানাকে যারা যতভাবে মহাব্বত করে সকলকে সাতাশ তারিখে মাহফিলকে আপনি ভরপুর কবুল করেন আয় আল্লাহ সামনে সমস্ত মাহফিল গুরুকে আপনি কবুল ফরমান বিগত মাহফিলে যারা আসছে তাদেরকে কবুল করেন আহ আল্লাহ ঢাকার তোফায় ভাই প্রতিটা মাহফিলের দান করে তাকে আপনি কবুল করেন আহ আল্লাহ আমাদের এমরোজ লেব্রুটারের মালিক আয় আল্লাহ রাজাউল সাহেব প্রতিটা মাহফিলে দান করে আল্লাহ আপনি তাকেও কবুল করেন তার সন্তানদেরকে আপনি কবুল করেন শিখ করেন আমাদের মুসলামের লোক ফারুকআ ভরপুর কবুল করেন তার জবানের মধ্যে ভরপুর ভরপুর দিয়ে দেন বল হুজুরুল্লাহ হে অসুস্থ শিফাই কামালা আদা দায়মানাসিব করে আল্লাহ আমাদের লক্ষপুর মসজিদ কে আপনি হেদায়েতের মার্কাজ বানায়াদান যে মাদ্রাসা اللهم أنت ربي لا إله إلا أنه خلقتني وأنا عبدك وأنا على أهدك ورعدك ما استفعت أعوذ بك من سب ما صنعت أبولك بنعمتك علي وأبوه بذنبي فاغفر لي فإنه لا يغفر الظنوب إلا যা জীবনে যখন যা লাগে তখন তা দিয়ে দিয়ে মলা আল্লাহ মৌতের সময় ক্যালিমা দিয়ে দিয়ে মালা আল্লাহ কবরের প্রশ্নের জবাব সহজ করে দিয়ে মলা আসলে মদনে আবশাহ আজিব নিচে ছা দিয়ে দিয়ে মলা আপনার হাবিব হাতে কষলের পানি নসি করে দিয়ে আল্লাহ বিনা হিসাবে তার ছেলেদের কবুল করেন তার খানদান করেন মলা আল্লাহ আমাদের হাজি আল্লাহ হোসেন বাবু সাহেব আপনি কবুল করেন আহ্লাহ তার হিম্মতেন মোলা তার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরফ দিয়ে দেন আজান হবে আমরা নামাজ ছাড়া কেউ যাবো না ইনশাল্লাহ মুসজিদের ব্যবস্থা করা আছে আমরা ইনশাল্লাহ মুসজিদের দোতলা সফ করবো বারিন্দা গুলোতে সফ হবে ইনশাআল্লাহ ওজু করবো ওজু করে ইনশাআল্লাহ নামাজ করে